कोज शुरू करी विश मिल्ला दुई हाते को बोलियला को शुरू करी बल विश मिल्लाई हाते कोज शुरू करी वो विश मिल्ला दुई हाते को बोलियला मुखे मासा अम्मा पेल्ला भल कि देखे मासा अम्मा पे बोलियमिल्ला দিতে ফিসা ফিল্লা কাউকে বিদায় দিত ফিয়া মানিল্লা ফিয়া মানিল্লা কোন কাজ শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করে কাজ মুখে বলি বলিয়া কোন কাজ শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করে কাজ মুখে বলি বলিয়া ধন্যবাদ দিতে শুকুরম জকামা হচি দিত মুখে বলিয়াম হামিল্লা ধন্যবাদ দিতে শুকুরম জকামা হচি দিতে মুখে বলাম হামিল্লা মুছি দুখে বলি ইন্দা লিল্লা থেকে নিচে নামি ছুবানাল্লা চুবহা কোন কাজে শুরু করি বলে বিশ মিল্লা দুই হাতে করে কাজে মুখে বলিয়াল্লা কোন কাজে শুরু করি বলে বিশ দুই হাতে করি কাজে মুখে বলিয়াল্লা না পরমির কাজে নওজ মিল্লা বাপের অনুশোচনাতে আস্তা ফেরোল্লা না পরমনির কাজে নওজ পেরু সূচনাতে আস্তা ফেরোন আজ বনে মধু প্রয়োজনে চুবহান আল্লাহ প্রয়োজনে শপথতে আল্লাহিল্লা কোন কোনো কাজে শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করি কাজে মুখে বলি বলিয়াল্লাহ কোন কাজে শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ উঁচুতে উঠিতে বলি রাম্লাহু আকবর তাও আকুল্লা যখন চারি বর উঁচুতে উঠিতে বলি রাম্লাহু আকবার তাওয়াল্লা যখন চারি বর দু শুনে ইনা লিল্লা কালে বলি ইংশাল্লা ইংশাল্লা কোন কাজে শুরু করি বলে বিস দুই হাতে করি কাজে মুখে বলিয়াল্লা কোনো কাজে শুরু করি বলে বিসমিল্লা দুই হাতে করি কাজে মুখে বলিয়াল্লা মনাজতে আল্লাহ মামিম কই মুসলিম নাম নিয়ে মুমিনের কাজে রয় মনাজতে আল্লাহ মামিন কই মুসলিম নাম নিয়ে মুমিনের কাজে রয় সব কাজে সরি শুধু আল্লা তার জিকিরেতে ডুবে দেই সদা পাল্লা দেই সদা পাল্লা কোন কাজ শুরু করি বলে বিশ দুই হাতে করি কাজে মুখে বলিয়াল্লা কোন কাজ শুরু করি বলে বিশ দুই হাতে করি কাজে মুখে বলি বলিয়াল্লা কোনো কাজ শুরু করি বলে বিশমিল্লা দুই হাতে করি কাজ মুখে বলি আন